উরুয়া ইম্ন জুবয় রদুল্লাহ তু আলহ্ন বর্ণিত যে মক্কা বিজয়ের সময় এক মহিলা চুরি করলে তাকে রাসুলিল্লাহ সাল্লা সাল্লাম এর নিকট হাজির করা হল অতপর তিনি তার সম্পর্কে নির্দেশ জারি করলে তার হাত কাটা হল আইসা রদি ইতু আলাহা বলেন অতপর খাঁটি তওবা করল এবং বিয়ে করল অতপর সে আসলে আমি তার প্রয়োজন রাসুলিল্লাহ সাল্লাহ আল্লাম এর সমীপে উপস্থাপন করতাম